স্বপ্নের পথে পথে কতকাল ধরে চলা কখনোই চলা থামে না লক্ষ্যের পন করে পথঘাট পিসে চলা স্বপ্নের দেখা তবু মেলে না স্বপ্নের পথে পথে কতকাল ধরে চলা কখনোই চলা থামে না লক্ষ্যের পন করে পথ ঘাট পিসে চলা স্বপ্নের দেখা তবু মেলে না স্বপ্নের পথে পথে কত কাল ধরে চলা কখনোই চলা থামে না লক্ষ্যের পন করে পথ ঘাট পেষে চলা স্বপ্নের দেখা তবু মেলেনা জীবন জুড়ে শুধু সংগ্রাম পদে পদে বাধা অবিরাম জীবন জুড়ে শুধু সংগ্রাম পদে পদে বাধা অবিরাম জীবন মানে শুধু সাধনা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 চলতে হবে প্রয়োজনে তবে জীবন হাসি বে মুঠো বসন্তের রঙে দূর থেকে দূর পথ চলাহ চলতে হবে প্রয়োজনে তবেই জীবন হাসি মুঠো বসন্তেরই সব রঙে দূর থেকে দূর পথ চলাহ চলতে হবে প্রয়োজনে তবে জীবন ভেঙে ভেঙে হিম্মত জেগে ওঠা লক্ষ্য জয় সুচলা জীবন জুড়ে শুধু সংগ্রাম পদে পদে বাধা অবিরাম জীবন জুড়ে শুধু সংগ্রাম পদে পদে স্বপ্নের পথে পথে কত কাল ধরে চলা কখনোই চলা থামে না লক্ষের পন করে পথ ঘাট পিসে চলা স্বপ্নের দেখা মেলে না। স্বপ্নের পথে পথে কত কান ধরে চলা কখনো এই চলা থামে না স্বপ্নের দেখা তবু মেলে না ফলে সংগ্রামের পথে চলো আষাঢ় বুকে পা ফেলে হতাশ মনে হয় না কিছু উদ্যমেই তো সোনা ফলে সংগ্রামের পথে চলো আশার বুকে পা ফেলে আকাশ মনে হয় না কিছু উদ্যমেই তো সোনা ফলে সংগ্রামেরই পথ চলো বুকে পা ফেলে আকাশ ছুঁয়ে ছুয়ে উল্লাসে ফেটে পড়ো ও আকাশ ছুঁয়ে ছুয়ে উল্লাসে ফেটে পড়ো সময় থেমে থাকে না জীবন জুড়ে শুধু সংগ্রাম পদে পদে বাধা অবিরাম জীবন জুড়ে শুধু সংগ্রাম পদে পদে বাধা অবিরাম জীবন মানে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 জীবন জুড়ে শুধু সংগ্রাম পদে পদে বাধা অবিরাম জীবন জুড়ে শুধু সংগ্রাম পদে পদে অবিরাম জীবন মানে সাধনা স্বপ্নের পথে পথে কত কাল ধরে চলা নই চলা থামে না লক্ষ্যের পন করে পথ ঘাট পিসে চলা স্বপ্নের দেখা তবু মেলে না स्वप्न पथे पथे कतकाल चला थमेना पण पथघाट पिछे चला स्वप्ने देखा तबु मिले ना स्वप्न पथे पथे कतकाल धरे चला कई चला थमेना लक्षेरपण कर पथघाट पिछे चला स्वप्न देखा तबु मिले